উল আজিফত হদীব হব তুমি ফসুদ ইন সাস করে এখানে তো সবারই উদু আছে বাসাদারা রেডিও থেকে শুনছেন সেহামদুলিল্লাহ আমরা করলাম আল্লাহ দিলেন কেন শ্রদ্ধা করলাম আল্লাহ তালা বলেছেন আবার রিপিট করলে আমি আর সেদ্ধা করা লাগবে না একবার করলে যথেষ্ট ইনশাল ফার্স্ট আবুদু কেন সেদ্ধা করতে বলেছেন এই আয়াতের কারণে আমরা যখন সে আয়াত আসবে তখন আমরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ কেন সে আমরা তাফসি শুনে আসছিলাম সুরা আন্না থেকে আজকে আশা করছি আমরা ইনশাআল্লাহ সুরা ৩৩ আয়াত থেকে শেষ পর্যন্ত সুরাটা কি আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ এর সাথ করছেন আফর আল্লাহ আপনি কি দেখতে পেয়েছেন তাকে যে মুখ ফিরিয়ে নিল দিন ইসলামের এত সুন্দর কথা এত সুন্দর ওয়াহী। এত সুন্দর বয়ান আল্লাহর পক্ষ থেকে করা পরেও আপনি সুন্দর করে দাওয়াত দেওয়ার পরেও তারা তাকে গ্রহণ করে না মুখ ফিরিয়ে চলে গেল তাকে কি আপনি দেখেছেন ও আলী ল অল্প কিছু আল্লাহ রাস্তায় দেয় দান খায়রাত করে তারপরে আর দেয় না বলে যে বেশি দিনে নষ্ট হয়ে যাবে সম্পদ শেষ হয়ে যাবে এজন্য বেশি দূর আগাতে পারে না দান খরাত অল্প করে হাত গোটাই ফেলে সে কেন এত ভয় পায় দান খয়াত কে আল্লাহ খরচ করা থেকে আইন দাহু তার কাছে কি খবর আছে যে এইরকম একটু দান খরাত করলে কয়েকদিনের মধ্যে ফকির হয়ে যাবে এই ভয় তাকে পেয়ে বসেছে যে অচিরেই সে কি হয়ে যাচ্ছে গরিব হয়ে যাবে দান খরাত করার কারণে কখনো নয় বরঞ্চ আল্লাহ তালা তো বলেছেন মা মিন সদাকা আল্লাহ বলেন যে দান করলে মাল কখনো কমে যায় না তো সে করে না এটার ভয়ে সে করে না আমলাম ইনবা বিমাফ মুসা নাকি তাদের কাছে খবর আসেনি এখনো যে ইব্রাহিম আলহালাম এবং মুসা আলাহামকে যে আমি সাল্লামকে যে কিতাবগুলো দিয়েছিলাম সেখানে যা বলেছিলাম এগুলা কি সে এখনো জানতে পারেনি খবর আসেনি তার কাছে আর ইব্রাহিম যিনি আল্লাহর সঙ্গে তার লেনদেন কে পরিপূর্ণ করেছিলেন সে খবরটাও কি তার কাছে আসেনাই ইব্রাহিম আল্লাহ সাল্লাম কি পুরো করেছিলেন আল্লাহ তালা ওনাকে যা করতে বলেছেন তা তিনি পুরো করেছেন ইবাহিম আল্লাহ সাল্লাম তার হক আদায় করে বয়ান করেছেন অন্য হাদিসে অন্য তাফসিরে এসেছে আল্লাহ যা কিছু ওনাকে মানুষের কাছে পৌঁছাই দিতে বলেছেন তিনি ঠিক হক আদায় করে পৌঁছিয়ে দিয়েছেন কোন এসেছে যে তিনি আল্লাহর পরিপূর্ণ আনুগুত্য কমপ্লিট করেছেন আর আল্লাহ তালা যে রেসালাতের দায়িত্ব দিয়েছেন মানুষের কাছে পৌঁছতে সেটাও তিনি কমপ্লিট করেছেন তো এই কমপ্লিট করা কথা অন্য আয়তে আবার এসেছে আল্লাহ তালা বলেছেন কিছু বাণী দিয়ে তিনি সেগুলো পূর্ণ করেছিলেন হক আদায় করেছিলেন তখন আল্লাহ তালা বললেন ইব্রাহিম আল্লাহ যে এত সুন্দর করে আমার কথা রক্ষা করার কারণে ইন্নি জা ইলু নাসি ইমামা আমি আপনাকে মানুষের জন্য ইমাম বানিয়ে দেব ইব্রাহিম আলাহালামকে আল্লাহ তালা শুধু ওনার জামানায় ইমাম বানান নাই পরবর্তী পর্যায়ে এসেছেন সবাই তো ওনার বংশধর এবং সবাই ওনার এই মিল্লাতের উপরেই আছে আমরাও তো বলি ইন্নি হানিফিলাম সাকিম অন্য জায়গায় আসে আল্লাহ আলা আল্লাতে ইব্রাহিমা আমাদের পরিচয় দিয়েছেন ইব্রাহিম আল্লাহ মিল্ল কাজে আমাদের গোড়া নবী করিম সালে পরে গিয়ে এমন এক জায়গায় লাগে ওনার সিলসিলার শেষ হয় ইব্রাহিম আলামের মাধ্যমে কাজে এই উম্মতে মহাম্মা দিয়েও তাদেরও পরিচয় আছে তারা তাদের একজন অন্যতম শ্রেষ্ঠ ইমাম হচ্ছেন কে ইব্রাহিম এমন কি আল্লাহ তালা আমাদের পিতা বলেছেন আবি কুমি ইব্রাহিম তোমাদের জাতীয় পিতা হচ্ছেন করি যেহেতু কোরআনে পাকে আল্লাহ বলেছেন তিনি আমাদের পিতা আমরা ওনাকে এখনো পিতাই মনে করি এখান থেকে ওনার ইমামাত প্রতিষ্ঠিত হয়ে গেল যাই হোক এখন এই এবং কি আল্লাহ তালা অন্য আয়াতে বললেন মিল্লকে অনুসরণ করেন আল্লাহ তালা বলছেন কাকে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম কে যে আপনি ইব্রাহিম আল্লাহ ইসলামের মিল্ল অনুসরণ করেন মিল্ল হচ্ছে পথ তরিকা দিন শরিয়াত সবকিছু মিল্লাতের মধ্যে চলে আসে তিনি ছিলেন হানিফ আল্লাহ জন্য এক বিশ্বাসী বিশ্বাসী এবং আল্লাহ জন্য নিবেদিত তিনি মিনাল তিনি শরিক করেননি এখন এই সবকিছু আল্লাহ যে বললেন তাদের কাছে খবর আসে নাই ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে কি ছিল আল্লাহ কি বলেছেন ওনাকে উনিশটাকে পূর্ণ করেছেন মূসা আল্লাহ সাল্লাম সহিবির মধ্যে কি ছিল সে খবরটা কি সে খবরটা হচ্ছে পরের আয়াতে আল্লাহ আরেকজন কখনো বহন করবে না। একজনের দায়িত্ব কখনো নেবে না একজনের গুণার দায়িত্ব আরেকজন নেবে না একজনের নেকিতে আরেকজন ভাগ বসাতে পারবে না প্রত্যেকের আমল তার নিজের জন্য তার নিজের জাহান্নাম তার জন্য স্বামী স্ত্রী একসঙ্গে দেখা গেল যে ষাট সত্তর বছরও একসঙ্গে কাটালেন ইন্তেকালের পরে স্বামী স্ত্রী আমল বসে বসে ভাগাভাগি করবেন নাকি যে সমান সমান ভাগ করিয়া আসুন কেমতের দিন হিসাবের সময় তা হবে না প্রত্যেকেই নিজের আমল নিয়ে উঠবেন নিজের আমলের দায়িত্ব নিতে হবে দেখা গেল পাশাপাশি স্বামী স্ত্রী একসঙ্গেই এক বিসমাসা করলেন খাওয়া দাওয়া করলেন একজন চলে গেলেন জান্নাতের দিকে আরেকজন ঠিকানা হয়ে গেল কোন দিকে জাহান নামের দিকে আল্লাহ তাদের তুমি উখরা একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না কাজেই সাবধান প্রত্যেককেই নিজের আমলের জন্য আল্লাহ তার কাছে জবাবদিহি হওয়া লাগবে আর এই একটা খবর আসলো যে কাও কারো পাপের বোঝা কেউ বহন করবে না এক নম্বর খবর দুই নম্বর খবর যেগুলো আল্লাহ তালা আগের কিতাবে বলেছিলেন এই কিতাবে সেগুলো শুনাই দিলেন দুই নম্বর খবর হচ্ছে ও আল্লাহ ইনসানে, ইল্লা মা আর মানুষ নিজে যেটা কামাই করেছে এইটা সারা অতিরিক্ত কিছু তার নিজের জন্য থাকবে না নিজে নাকি কামাই যতটুকুন করেছেন অতটুকুনই শেষ পরে কিছু লোকেরা চাইলেও তাকে অনেকগুলো নেকে দিতে পারবে না আর নিজে যদি গুনা নিয়ে চলে যায় অন্যরা তার জন্য গুণা মাপ চাইতে চাইতে শেষ করে ফেললেও কঠিন আছে কমানো নিজের আমলটাই নিজের জন্য নিজে যা করবে সেটাই তাকে তিনি পাবেন তাহলে দুইটা খবর পাওয়া গেল জনটা খবরই কিন্তু একটা আরেকটা পরিপূরক একজনের পাপের দায়িত্ব আরেকজন নেবে না নিজের আমল ছাড়া অন্য কারো আমল আপনার কাছে আসবে না নিজের গুণা নিজেকেই বহন করতে হবে নিজের নেকি নিয়ে নিজেকেই উঠতে হবে এই দুইটা খবর কাজেই মক্কার কাফের রাজে অনেক সময় তারা ওই লিডারদের কথা শুনত শুনে সাধারণ লোকেরা ইসলাম কবুল করে নাই যে আমাদের যারা সমাজের বুদ্ধিজীবী আছে নেতৃবৃন্দ আছেন পলিটিশিয়ান আছেন যেদিকে চালায় আমরা আখড়ার জন্য বরবাদ না করেন আরেকজনের পিছনে স্লোগান দিয়ে দিয়ে জিন্দগি শেষ করে দিয়ে বলবে কেমতের দিন যা আমাদেরকে তো বুঝি নাই কিছু যেদিকে চালাইছে সেদিকে তো চলছে খালি লিডারদেরকে ধরেন আমাদেরকে ছেড়ে দেন অন্য জায়গায় বিস্তারিত এসেছে আল্লাহ নিজের আমলের অংশ গ্রহণ করতে হবে তোমার কথা হলো ও আন্না সাহু আর প্রত্যেকেই তার নিজের আমলকে দেখানো হবে সে দেখতে পাবে ভালো আমল করলেও দেখতে পাবে আর খারাপ আমল করলেও দেখতে পাবে কোথায় থাকবে আমল কোন জায়গায় দেওয়া হবে সেটার নাম কি আমরা আমল নামা বলি বলা হয় কিতাব আমল কিতাব এক করা এমন আন্দাজে নয় যে তোমার জাহান নামের ফাইসলা হয়ে গেছে জাহান নামে যাও কি কারণে গেল কিচ্ছু বুঝলাম না আমার দোষ কি কার দোষ আমার উপরে চাপাই দিয়ে খামাক আমাকে জাহান নামে দিল এরকম আন্দাজে হবে না প্রত্যেককে একদম নিপুণ যাবে না জান্নাতে যাবে তার আমল অনুযায়ী এইগুলো তিন নম্বর কথা গেল তো চার নম্বর কথা হলো আওফা। তারপরে তাকে দেওয়া হবে তার পুরস্কার পরিপূর্ণভাবে তাকে বুঝিয়ে দেওয়া হবে তাকে তার পুরস্কার পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে এটা গেল চার নম্বর কথা এখন একটু আগে যে এসেছে যে মানুষের আমল শেষ হয়ে যাবে কেউ তার আমলে কিছু যোগ করতে পারবে না তার আমলে কিছু কেউ কমাতেও পারবে না এটা সাধারণ প্রিন্সিপাল ঠিক আছে কিন্তু আবার আমরা কোন কোন হাদিসি দেখি যে মরার পরেও কিছু পাওয়ার সুযোগ আছে আছে কিনা সেটা আবার কেমনি হয় আল্লাহ তো বলে দিছেন তুমি যা করছো তাই পাবা তোমার কেউ বাড়াইতে পারবে না না কিন্তু অন্য হাদিসে দেখি মনে হয় যেন একটু সুযোগ আছে সেটা কি তা আমা কাতা আমলুহু ইমা তাল ইনসান ইন কাতা আমালুহু ইল্লামা আসে যখন কোনো মানুষ মরে যায় তার সমস্ত আমল কাটা হয়ে যায় আমল বন্ধ হয়ে যায় নে আমল হোক আর গুনার আমল হোক তারপরে আর চালু থাকে না কিন্তু তিনটা আমল বাকি থাকে তিনটা আমল মৃত্যুর পরেও জারি থাকে এই তিনটা আমল কি কি? একটা হচ্ছে মিন ওয়ালাদ সাহেহ ওয়ালাদিনেহাদু নেক সন্তান ছেলে মেয়ে রেখে গেলে রেখে গেলে ওলাদ মধ্যে নাতি নাতিনও চলে আসে যদি বংশধর রেখে যায় তারা যদি আমল করে ইমানদার হয় আমলে হাত করে আল্লাহর কাছে দোয়া করে বাবার জন্য মায়ের জন্য দাদার জন্য দাদির জন্য নানার জন্য নানির জন্য তাহলে আল্লাহ তালা তার নেকি বাড়ানোর ব্যবস্থা জারি রাখেন এই এক নম্বর দুই নম্বর হচ্ছে এই লোকেরা এই মসজিদ আরো একশো বছর পাঁচশো বছর বেঁচে থাকবে টিকে থাকবে সেখানে নামাজ পড়বে জাগা কিনে দিয়ে গেছে মসাল্লা ওয়াকফ করে দিয়ে গেছে কেমন পর্যন্ত এই ঘর এই মসজিদ টিকে থাকছে লোকেরা নামাজ পড়ছে তিনি সব পেতে থাকছেন রাস্তাঘাট পোল এগুলো বানিয়ে গেছে আল্লাহ ব্যবহার করতেছে এতিমখানা বানিয়ে গেছে কত এতিম সেখানে লেখা করে মানুষ হচ্ছে এই কারণে যতদিন ওই প্রতিষ্ঠান থাকবে যে জিনিস তিনি করে গেছেন সেটা দুনিয়াতে থাকবে ততদিন আল্লাহ তালা ওনার নেকি পৌঁছানোর রাস্তা খোলা রাখবেন তাহলে নেকি বাড়তে থাকবে এই তরিকা আর তিন নম্বর হচ্ছেন এবং চালু থেকেছে মানুষের এলএম থেকে ফায়দা নিয়েছে এই এলেম এর যতদিন কন্টিনিউ করবে দিন কবরে বসে তিনি নেকি পেতে থাকবেন ইমাম এবলি কফির রহমতুল্লাহ আলী তা লিখে গেছেন আমরা পড়ে পড়ে এখন ফায়দা নিচ্ছি বয়ান করছি এই যে আমরা এই মুহূর্তে ইমাম বখার ইিস আমরা পড়ি কত কত মহাদিস পড়েন ছাত্রদেরকে পড়ান উনি নাকি পাচ্ছেন রিয়া হিন ইমাম রাহু লিখে আমরা পড়ছি বয়ান করছি এলএম শিখছি তিনি নাকি পাচ্ছেন এইভাবে করে এলিমের কাজ করে গেছেন কিতাব লিখে গেছেন কেউ এলিম শিখার জন্য মাদ্রাসা অনেক টাকা পয়সা দিয়ে গেছেন প্রত্যেক বছর অনেক আলেম সেখান থেকে বের হচ্ছে কি পাচ্ছে। এই যে আজকালকার জোগাড় করছে মানুষকে পৌঁছিয়ে দিচ্ছেন মানুষ এলিম শিখছে এতে করে ওনারা নেকি পেয়ে যাবেন ঈশ্বা আপনি যদি শিক্ষক হন উস্তাদ হন আপনি আলেম বানাইয়ে থাকেন তাদেরকে এলিম শিখিয়ে থাকেন আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে শুধু বেতনের দিকে আপনার নজর ছিল না লোকদেরকে আলেম বানাবেন এটা খেয়াল করেছেন আপনার ইন্তেকারের পরেও আল্লাহ তা আল্লাহ তাদেরকে এলেম শিখানোর এবং এলেম শিখার এলেম তারা ফায়দা নেওয়ার তৌফিক দিচ্ছেন এর নেকি আল্লাহ তালা আপনাকে জারি রাখবেন ইন্তেকারের পরেও তাহলে তো দেখা যায় মৃত্যুর পরেও নেকি বাড়ানোর শুধু আছে রাস্তা আছে ঠিক না। আচ্ছা মৃত্যুর পরে গুণা রাস্তা আছে কি না। এটা যেহেতু যেহেতু আছে এটার উল্টা দিকে যান সেটাও দাঁড়িয়ে আছে কেউ সিনেমা হল বানাই গেল বাবা মারা গেছে সিনেমা হল বানাই এখন সিনেমা হলের মধ্যে মানুষে এই তো ফিল্ম সিনেমা এইগুলো দেখতেছে আর অন্যায় চর্চা হচ্ছে আর পিতা জীবন্ত থাকতে গুনা জমা করছে সেটা শাসায় নাই ছেলে মেয়েরা নাতি নাতিরা সিনেমা হল চালিয়ে মাসা আল্লাহ বাবা দাদাকে আরো ধনী করে দিচ্ছেন গুনা দিয়া আমল নাম ভর্তি হয়ে যাচ্ছে আরো ক্যারিয়ান করছে এরকম তরিকায় ভালো মন্দ কাজের প্রতিফল যেটা দুনিয়ার মধ্যে জারি থাকে মৃত্যুর পরে সেই ব্যাপারে আপনার কোনো ভূমিকা ছিল এটা আপনাকে ক্যারি অন করতে হবে আপনার ছেলেমেয়ে নে রেখে দেওয়া তফিকা আল্লাহ তালা দিয়েছেন নেকি পাবেন কিন্তু কেউ যদি চেষ্টা না করে থাকে ছেলে খুব ক্রিমিনাল হয়ে যায় বড় জালিম হয়ে যায় গুনাগার হয়ে যায় দুনিয়ার মধ্যে অন্যায় ক্রাইম করতে থাকি পিতা মাতা চলে যায় কিছু অংশ পিতা মাতার নেওয়া লাগবে কিনা তো সব ছেলে নেওয়া লাগে না কিছু কিছু পিতা মাতা ছেলে মেয়ে গুনা করলেও আল্লাহ তালা পিতা মাতাকে এর জন্য দায়ী করবেন না এরকম কিছু আছে যেমন নুহা আলহ সালামের ছেলে আল্লাহ ওনার ছেলে তো কাছের হয়েই মরলো না। কারণ তিনি চেষ্টা করেছেন দায়িত্ব পালন করেছেন হক আদায় কিভাবে ছেলেকে দিন দ্বার বানো যায় কিন্তু ছেলে পিতা মাতার কথা না শুনে বড় হয়ে আস্তে আস্তে গোমরা গোমরাহিত রওনা করে দিল এই জন্য আল্লাহ তালা পিতা মাতাকে দায়ী করবেন না তাহলে আমরা যদি ছেলেমি আমাদের নেককার না হয় এক নম্বরে দোয়া তো পেলামই না এটা তো বিরাট একটা আমরা। কিন্তু আবার এর চেয়ে বেশি হয়ে যাবে যদি আমাদের গাফলতির কারণে খেয়াল না করার কারণে ছেলেমি নষ্ট হয়ে যায় আমরা দায়িত্ব পালন করিনি তাহলে কিন্তু আমাদের শুধু এই ঠকা নয় অনেক বড় ঠকা আছে ছেলে যাহার নামে গিয়ে বলবে যে আমার মা বাবা আমাকে যেভাবে মানুষ করা দরকার ছিল সেই দিকে নজর দেয় নাই শুধু টাকা পয়সা দিকে নজর দিয়েছে আমার বাবার সময় ছিল না যে আমার খেয়াল করবে কারণ ওনার খালি টাকার দরকার কেন আমার পিতা দায়িত্ব পালন করেন আল্লাহ আমি তাকে জাহান নামে আমার পায়ের নিচে মারিয়ে মাড়িয়ে আমি শোধ নেব আর তাকে জিজ্ঞাসা করব আমাকে মানুষ করো কেন কিন্তু আপনি যদি চেষ্টা করে থাকেন তাহলে ছেলে কমপ্লেন করলে আমার আল্লাহ দেখবেন এই তোমার বাবা কি চেষ্টা করেছে আমি দেখছি তোমার বাবা দায়ী না তুমি সিরিয়াসলি করেছি কিনা এটা আল্লাহ তালা অবশ্যই ভ্যারিফাই করবেন চেক করে দেখবেন তাহলে বোঝা গেল যে মানুষের মূলত নিজের আমল এটা হচ্ছে আসল কিন্তু কিছু কিছু আমল আছে যেগুলো কেমতে কবরের যাওয়ার ও মৃত্যুর পরেও জাগিয়ে থাকে এগুলোর পরে আমরা টুকটাক বলি তাহলে আমরা যে দোয়া করি না আল্লাহ আর হামু আল্লাহ করি তাহলে তার কিছু ফায়দা হয় কি না। হ্যাঁ দোয়া করলে ফায়দা হয় আমরা দোয়া করলে ফাইদা আমরা কবর দিয়া করলে হয় কি না ফাইদা হয় আমরা মাইতে জন্য কিছু সদকা খায়রাত করলে ফায়দা হয় কি না ফায়দা হয় কিন্তু এই ফায়দা হচ্ছে একটা অতিরিক্ত জিনিস আসল কোনটা তার নিজের আমল নিজের আমলটা বড় হবে না আরেক কিছু দোয়া করলো সেটা বড় হবে বুঝে আসছে তো আমাদের এটা বুদ্ধিমানের পরিচয় এটা বুঝলে তা আমাদের দেশের লোকের এইগুলো বুঝতে চায় না জিন্দা অবস্থায় নামাজ পড়লো কি পড়লো না খবর নাই মরা পরে হিসাব করে কয়দিন অসুস্থ ছিল কয়দিন নামাজ পড়তে পারে নাই এটা কাপড় আদায় করবে আরে সারা জীবন কাজ কোন সেটার কোন চিন্তা ভাবনা নাই অসুস্থ হয়ে গেছে ধনী গরু মানে গরিব চেয়ারম্যান মেম্বার যা আছে সবাই খাওয়ায় এত খাওয়ানোর দরকার আর এত গরিব অসহায় মিষ্কিন না খাইয়ে আশেপাশে কতবার মাথা ফাটাইলো দশটা টাকা থেকে বের হয় না এইগুলোর এই যে আমরা এইগুলাকে এত গুরুত্ব দেই আসল গুরুত্ব কোনটা নিজের আমলটা এই এতক্ষণ আগে আল্লাহ যে কথাটা বলেছেন আল্লাহ তাজ সামান্য এমন বেশি কিছু না এই জন্য জিন্তা অবস্থা আমরা একে অপরকে কি করতে হবে হেল্প করতে হবে কে দিন তরিকায় চলছে কে নামাজ পড়ছে কে পড়ে না এই জন্য মা ফাতেমা রাজি আল্লাহকে ডেকে রসুল্লাহ সাল্লা কি বলেন যে ফাতেমা তুমি আমল করো আমল করো তুমি আমল না করলে আমি মোহাম্মদ তোমার বাবা কিছু করতে পারবো না কাছে আব্দাস আমার চাচা আপনি আমল করেন আমল করেন আপনার আমল যদি মজবুত না থাকে আল্লাহর কাছে আমার কিছুই করানো নাই আসলটাকে ঠিক করতে হবে আগে এরপরে আমাদের অতিরিক্ত আল্লাহ তালা কিছু সুযোগ দিয়েছেন আমরা দোয়া করলে জানাজার মধ্যে দোয়া করলে কবর জেয়ারাত করলে আমরা গরিব মেশিকে খাওয়ালে ইনশাল এটা তার অনেক হেল্প হবে কিন্তু আসল হলো ফাউন্ডেশন যেটার উপরে ভিত্তি করবে সেটার কথা হলো নিজের আমল এই জিনিসটাকে আল্লাহ তালা আমাদেরকে এখানে বুঝাতে চাচ্ছেন এরপরে চার নম্বর কথা শেষ হয়েছিলাম কাছে আরো কথা বাকি আছে আর তোমার রবের কাছেই সবার শেষ ঠিকানা তার আগে আরেকটা হাদিস রয়ে গেছে এই যে নিজের আমল আর অন্যের আমল যে অন্য নিজের কিছু আমল যেই ব্যক্তি কোন লোককে মানুষকে হেদায়তের দিকে ডাকলো দিনের দাওয়াত দিল নামাজি বানাহি ফুললো তাকে দিনের মাহফিলে নিয়ে আসলো আগে প্র্যাকটিসিং ছিল না এখন আমলের দিকে প্র্যাকটিস দিকে নিয়ে আসলো এসে এই লোকটা আপনার দাওয়াত পেয়ে আপনার মাধ্যমে সেই দিনের কথা শুনল এবং দিনের আমল করা শুরু করে দিল সেই লোকটা যত আমল করে আপনার উচিলায় দিনের সন্ধান পেল। যত আমল করে আল্লাহ তালা তার সমপরিমাণ নেকির আমল আপনাকে দান করতে থাকিল আপনি যদি মরে যান আর আপনি তাকে দিনের লাইনে উঠাই দিয়ে গেছিলেন তাহলে এখন বোঝা দরকার যে মানুষকে দিনের দিকে আনার কাজটা কত মোবারক কাজ চিন্তা করে দেখেছেন আমি নামাজ পড়া যেমন জরুরি আমার আমল সহি করা যেমন জরুরি অন্যদেরকে আনা এটাও কম জরুরি নয় বরঞ্চ আমি নিজের নামাজ পড়ে তো পারছি নিজের নামাজের স্বাবি তিনজনকে যদি আমি কত ধনী হয়ে যেতে পারি আমরা খেয়াল করে দেখেছি এই মুসলমানকে সব সময় এই দাবাতি দিনের সুযোগ গ্রহণ করতে হবে আশেপাশে বন্ধু বান্ধব আপনার পার্টনার আপনার কলিগ আপনার সহকর্মী যার যেখানে সুযোগ আছে যারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আছে তাদেরকে কিভাবে উদ্ধার করা যায় এইজন্য এই কাজগুলো করার মধ্যে কি ফজিলত আছে এটা বোঝা দরকার তারপরে আমরা পাঁচ নম্বর দিকে আবার ফেরত আসি যে আন্না ইদারব্রিক মুন যে তোমার রবের কাছে গিয়ে সব শেষ হয়ে যায় আল্লাহর কাছে গিয়ে কি শেষ হয়ে যায় অর্থাৎ কেমতের দিন আল্লাহ তালার সঙ্গে আমাদের দেখা হবে সেখানে আমাদের ফাইনাল হিসাব নিকাশ আছে এটা একটা তাফসির আর কোন কোনো তাফসির এসেছে যে ফাইনাল মানুষের আছে একটা হলো জান্নাত একটা হলো জাহান্নাম দুনিয়ার মানুষ তোমাদের শেষ ঠিকানা এটা না আমাদের শেষ ঠিকানা কোনটা আখেরাত আখেরাতের ঠিকানা আছে দুইটা একটার নাম জান্নাত একটা নাম জাহান্নাম আমাদের শেষ ঠিকানাটা যেন হয়ে যায় এই জন্য আমাদেরকে আল্লাহ শেষ ঠিকানা কোথায় দেশে একটা বাড়ি এখানে একটা বাড়ি দুই জায়গায় দুইটা বাড়ি আমাদের অনেকেরই আছে ভাড়া করে থাকি আর যাব থাকি ঠিকানা এখানে একটা আছে দেশে আরেকটা আছে কিন্তু এই একটাকে মনে করছে পারমানেন্ট আরেকটা মনে করছে টেম্পোরারি দেন পারমানেন্ট কোনটা টেম্পোর তাও তো বুঝি না হ্যাঁ এখন এখানে যেটা আমরা মনে করছি টেম্পোরমানেন্ট হয়ে গেছে কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন ও আল্লা রিক মুহা তোমার শেষ ঠিকানা যেটা সেটাই পারমানেন্ট ওইটাই তোমার ঠিকানা আল্লাহ কাছে তুমি তৈরি করো দুইটা ঠিকানার একটা জোগাড় করো একটা নাম জান আর নাম জাহান্নাম ঠিকানাটা যেমন জান্নাত হয়ে যায় এই জন্য আমুল করতেই আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন এরপরে এই আয়াতের তাসিরে আরেকটি কথা আসছে যে কেউ কেউ বলেছেন এতক্ষণ যে তাপসির করলাম জান্নাতের ঠিকানা যাহার নাম নয় এবং আখ রাতে সঙ্গে দেখা হবে কোনো তাফসির এসেছে যে না এটার অর্থ হচ্ছে তোমার রবের কাছে গেলে আল্লাহ সম্পর্ক কোনো প্রশ্ন আসলে ওইখানে শেষ করে তার বেশি আগাইও না তার মানে কি আল্লা জাতপাক সম্পর্কে যদি আমরা বুঝতে চাই যে আল্লাহ দেখতে কেমন কি সমস্যা আর অনেক আলোচনা করতে চাই আল্লাহ কবে থেকে আসেন আল্লাহকে দিকে যদি যাই তাহলে আমরা ওখানে বেশি ঠিক হবে। ওখানে শেষ করে দাও আল্লাহ পর্যন্ত গেলে আর বেশি প্রশ্ন ওদিকে করো না এই ব্যাপারে এরকম একটা তফসির এই আয়াতের কোনো কোনো মোফাসের করেছেন এবং তার সমর্থনে কিছু হাদিস পাওয়া যায় যেমন সাহেব হাদিসে আছে তোমাদেরকে আটলান্টিক মহাসাগর বিশাল বিশাল এগুলো দেখে কে সৃষ্টি করেছে তো আপনারা আমরা কেউ জিজ্ঞাসা করলে আমরা তো বলি আল্লাহ সৃষ্টি করেছেন এত বিশাল পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন বিশাল সাগর আল্লাহ সৃষ্টি করেছেন এইগুলো জিজ্ঞাসা করে না আপনার মাইন্ডে ফাইনাল প্রশ্ন আনে কিছু বুঝলাম আল্লাহ সৃষ্টি করছেন তো আল্লাহকে সৃষ্টি করছে কি তিনি কেমনে নিজে সৃষ্টি হয়েছেন এটা কেমনে হইল এইটার মধ্যে গেলে সর্বনাশ আছে আর এটা এক্সারসাইজ করোনা মাথার থেকে সরিয়ে দাও এটা নিয়ে আর চিন্তা করোনা বলো জুবিল আমার কোন দরকার না এই প্রশ্ন করার আমার আল্লাহ আসেন আমি আল্লাহকে মাবুদ মানি এটা আমার জন্য শেষ এর পিছনে আমি যা না আমার আল্লাহ আমার রব এটা আমার জন্য যথেষ্ট আর কোন পছন্দ লাগবে না আমার খালাস সে আল্লাহ তোমার রব জেনে যে আল্লাহর কাছে গিয়ে তুমি সব স্তপ করে ফেলবা যে আল্লাহর কাছে তোমার জান্নাতের ঠিকানা তুমি তালাশ করে নেবা যে আল্লাহকে ভয় করে চলে তোমার আমল তৈরি করতে হবে জন্য সে আল্লাহ ক্ষমতা সম্পর্কে তুমি তুমি কি ক্ষমতা আল্লাহ তাল আসে কি কি তিনি করেছেন এটা চিন্তা করে দেখো এবারে তিনি লিস্ট দিচ্ছেন আল্লাহ তালার ক্ষমতার কিছু বর্ণনা আল্লাহ তালা দিচ্ছেন ও আন্না হু হু ক্যা তিনি হচ্ছেন যিনি মানুষকে হাসান আর তিনি হচ্ছেন যিনি কাঁদান আল্লাহ আমাদেরকে হাসি কান্না সৃষ্টি করেছেন এক নম্বরে আর হাসি খুশি হওয়ার জন্য যে সমস্ত আসবাব কিছু আনন্দের কিছু পাওয়ার ব্যবস্থা আছে এই নিয়ামও তো আল্লাহর কাছ থেকেই আসে আর দুঃখ শোক কান্না আসে যে সমস্ত জিনিসে এগুলো ঘটলেও সেগুলো আল্লাহর কাছ থেকে ঘটে গেছে কেউ মৃত্যুবরণ করে ফেলেছে আমার কাউকে হারিয়ে ফেললাম আমার আল্লাহ নিয়ে গেছে। কান্নার খবর আসলেও কানতে হয়ে অস্থির হয়ে বেহুশ হয়ে উল্টাপাল্টা মন্তব্য করে আহ শোকে পাগলামি করারও কোনো দরকার নেই যে শোক দুঃখ দুঃখ আনন্দ হাসি খুশি সবকিছুই আল্লাহর কাছ থেকেই আসে যেটা আল্লাহ ফয়সাল্লাহ করেন ভালো খবর আসলে আলহামদুলিল্লাহ আর দুঃখের খবর আসলে ইন আলিল্লা আমি সব অবস্থায় আমি সবটা আল্লাহ তালা মেনে নিতে রাজি আছি তাকদিরের ফাইসালা রিজিকের ফায়সালা আল্লাহর প্রতি আমি সন্তুষ্ট থাকতে চাই এটা তোমার অ্যাটিউড হওয়া লাগবে তারপর আর কি তিনি কি করেন তিনি তোমাদেরকে মৃত্যু দান করেন তিনি তোমাদেরকে জীবন দান করেন পৃথিবীতে তুমি একদিন ছিলে না। মায়ের পেটে কেমন আরামে ছিলাম তার আগে কোথায় ছিলাম প্রশ্নই আসে না জানার বা বুঝার মনে থাকার আল্লাহ তালা তার আগেও আমাদের রুহ সৃষ্টি করেছিল আল্লাপনে আর ও মধ্যে ছিলাম রুহের জগতে ছিলাম মায়ের পেটে আসলাম তারপরে এক চার মাসের সময় জীবন মৃত্যুর চাবি কাঠি আল্লাহ তালার হাতে তোমাকে তিনি জীবন দান করেছেন মৃত্যু তোমাকে তিনি দেবেন ও আন্নাহু হু আমা আহিয়া তাহলে তিনি আমার জীবন মৃত্যু সবকিছু তিনি দিলেন জীবনের নিয়ামত খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি যা কিছু করি যাতে ভোগ করি এসব কিছু আমার আল্লা তালাই দিয়েছেন এই জীবনটাও তিনি দিয়েছেন মরণটাও তার হুকুমে আসবে এভাবে এটাকে গ্রহণ করা আরো কি দেখো সৃষ্টি তিনি এই নারী পুরুষ মেইল এবং ফিমেল এরকম দুই করে সৃষ্টি করেছেন সবাইকে একরকম করেন নাই এক একটা জোড়া জানো হয়ে যায় স্বামী স্ত্রী দাম্পত্য জীবন যেন আসে হ্যাঁ এবং এই দুই জনের মধ্যে সুন্দর বিবাহের একটা প্রতিষ্ঠানের মাধ্যমে লিগাললি তারা একত্রিত হয়ে সুখের সংসার গড়বে সেখান থেকে আল্লাহ তালা তাদের মিলনের মাধ্যমে কি করবেন আল্লাহ তালা নেক্সট জেনারেশন মানব সন্তানকে নিয়ে আসবেন এই জন্য আল্লাহ তালা দুই এই জোড়া পুরুষ এবং নারী তৈরি করে দিয়েছেন কাজেই এই যে মানুষের সংসার গড়ার জন্য একজন নারী একজন পুরুষ বিবাহিক সম্পর্কের মাধ্যমে একত্রিত হয়ে সংসার করবে এক সঙ্গে থাকবে এটাই হলো তাদের লিভিং টুগেদারের কনসেপ্ট যে তারা কি করবে বিবাহের মাধ্যমে এক সঙ্গে থাকার এই লিগাল একটা সুযোগ আল্লাহতলা করে দিয়েছেন আর আজকের মানুষ এটাকে লঙ্ঘন করছে এই যে জাউজিয়ত জাওয়াজ নিকাহ এই সুন্দর এটা তো অমুসলিম সমাজে ছিল এক সময় এখন আমাদের মুসলিম সমাজে ঢুকে পড়ছে আলহামদুলিল্লাহ এখানে আমাদের যারা প্র্যাকটিসিং মুসলিম আছেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন এখনো আমাদের বাংলাদেশের বড় সমাজে গেলে অনেক জায়গায় এখন লিভিং টুগেদার কনসেপ্ট আরম্ভ হয়ে গেছে শিক্ষিত সমাজের মধ্যে নারী পুরুষ জেন্ডার লিঙ্গকে মিলিয়ে দেওয়ার জন্য বিবাহ আর এখন পুরুষে পুরুষে নারীতে নারীতে নাউজুবিল্লাহ সহাবস্থান এবং এই রাস্তা তারা বেছে নিয়েছে যেটা আল্লাহ তালা লালের রাস্তা লুদকে আল্লাহ তালা যে কারণে লানত করেছেন সেদিকে মানুষ চলে যাচ্ছে আল্লা তালার বিধান হচ্ছে নারী পুরুষকে সৃষ্টি করে তিনি তাদেরকে সুন্দর একটা পারিবারিক বন্ধনের মাধ্যমে একত্রিত হয়ে মিলানোর ব্যবস্থা করে দিয়েছেন তিনি এভাবে তোমাদেরকে জোয়ায় সৃষ্টি করেছেন জোড়া কমপ্লিট হয় উনসা একজন নারী আর একজন পুরুষের বন্ধনের মাধ্যমে তো দুইজন যখন একজন নারী পুরুষ বন্ধন হয় যায় বিবাহ বন্ধন তখন তারপরে কি হয় মিন্ন ফাতে ঈদা তুমনা আগামী মানব শিশু আসার জন্য নোৎফা হ্যাঁ মানুষের পুরুষের শরীর থেকে ধাতুটা বেরিয়ে আসে ঈদা তুমনা আর যেটা মনির আকারে বেরিয়ে আসে যেটা দ্রুত বেগে বেরিয়ে আসে খুব জোরে বেরিয়ে আসে মানুষের উত্তেজনার শেষে আল্লাহ তালা এই যে সিস্টেম করে দিয়েছেন মা পুরুষের শরীর থেকে যে পানির যে আবর্জনার যে ময়লা যেটা বেরোলে গোসল হয় এই জিনিসের মধ্যে আল্লাহ মানব শিশুর অস্তিত্বের ভিত্তি রেখেছেন যে এখান থেকে মানব শিশুকে তৈরি করতে চান সেখান থেকেই তিনি তাদেরকে মা ইন্ট খুব জোরে বেরিয়ে আসা পানি মনি আকারে যেটা আসে সেখান থেকে সেই ফোঁটা পানি থেকে আল্লাহলা মানব শিশুর অস্তিত্ব আসতে করে বিকাশ হতে থাকে মায়ের পেটে করে তার বিশাল জীবনটা গড়ে উঠে আলাইহী নতাল ওখরা এভাবেই আল্লাহ তালা কি করেন তাকে তিনি যখন এভাবে মায়ের পেটে এক ফোঁটা পানির মাধ্যমে সৃষ্টি করলেন তারপরে আস্তে আস্তে মানব শিশু মায়ের পেটে বড় হয়ে গেল আসলো দুনিয়াতে আসলো হাত পা সব সবকিছু ঠিকঠাক এবারে বছর তারপরে তার জীবন শেষ করে চলে গেল মরে গেলো জীবন শেষ হয়ে গেল এরপরে খেলা এখানে শেষ নয় আরো ঘটনা আছে হ্যাঁ হিন্ন উখরা তার দায়িত্ব তার দায়িত্বে আল্লাহর দায়িত্বে আবার তাকে আরেক দিন সৃষ্টি করা হবে আবার তাকে রিজারেকশন করা হবে পুনর জীবন দান করা হবে হ্যাঁ তাকে আবার পুনরুত্থান করা হবে হাসনের মায়দানে এবং সেখানে তাকে শুধু উঠানোই হবে না তার হিসাব নেওয়া হবে এবং ওই হিসাবের ভিত্তিতে তার ঠিকানা তৈরি হয়ে যাবে সে কি জান্নাতে যাবে না জাহার্নমে যাবে এরপরে দুনিয়াতে আল্লাহ কিছু টাকা পয়সা আছে আছে না আলহামদুলিল্লাহ আমাদের কাউকে আল্লাহ ফকির মোহতাজ বানান নাই আল্লাহ তালা আহমদুলিল্লাহ আমাদেরকে খাওয়া পরার মত সম্পদ দিয়েছেন চাকরি করিয়ার ব্যবসা করি আমাদের থাকার ঘর আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে পকেটে টাকা আছে দোকানে কিছু লাগলে কেনার সুযোগ আছে আমাদেরকে এই সামর্থ্যবান ধনবান একটু ধন কে দিয়েছেন আল্লাহ আল্লাহতালা দিয়েছেন মনে থাকে কি ধন আল্লাহ তালা দিয়েছেন যে মনে থাকে না তো আমি কত কষ্ট করে টাকা বানালাম আল্লাহ কবে দিলেন বোধ হয় কথাটা এরকম আমাদের ইনডাইরেক্টলি বাংলাদেশে এক বড় লোকের কথা আমি জানি বেশি পরিচয় দেবো না তাতে চিনতে পারে এরকম বলবো না আর কি কিন্তু বেশ কোটিপতি বড় অনেক বড় শিল্পপতি তো তিনি আমার ঘনিষ্ঠ আত্মীয় তাকে ভালো করে চিনতেন ওনাদের কিছু বন্ধুত্ব সম্পর্ক ছিল বলা হয় তিনি বলে তার বিশাল বড় বাড়ি ধানমন্ডি বা গুলশারে তার বাড়িতে একদিন গেলাম গিয়ে দেখি যে ফকিরের একটা মালা নারিকেলের মালা চেনেন যে নারিকেল ভাঙ্গার পরে যে কবরটা থাকে কোন কোনো এলাকায় মালা বলে আপনারা কি বলেন মালাই বলেন হামদারিলাম তো দেখে যে একটা যে আমাদের দেশের ফকিরা মধ্যে একটা থাকে কেমন আর হাতে একটা মালা থাকে কোন সময় বাটি থাকে চাউল টাউল যা দেয় তো এই মালা একটা এক কনায় তার ডেকোরেশন অনেক কিছু আছে কিন্তু এক পাশে এই মালাটা আছে তখন আমার ওই আত্মীয় জিজ্ঞেস করলেন যে আপনাদেরকে মালা এটা কি জন্য রাখছে কয়েকটার ইতিহাস আছে বলে কি ইতিহাস কার শুনবেন আমার বাবা ছিলেন ফকির এই মালা দিয়ে তিনি ভিক্ষা করে বেড়াতেন আর চোখের ফানে ফেলে দিলেন তিনি যে আজকে আল্লাহ তালা আমাকে কুটিপতি করেছে আমি একজন শিল্পপতি আমার ভিতরে যেন কখনো তাকাপড় না আসে কোনো সময় গর্ব চলে আসলে মালা যেন আমাকে মনে করিয়ে দেয় যে তুমি মালাওয়ালার ছেলে ফকিরের ছেলে এই সম্পদ আমাকে আল্লাহ দিয়েছেন আমি যেন এটা মনে রাখি কি সুন্দর আইডিয়া হ্যাঁ এইরকম মনে রাখা দরকার যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা আল্লাহ তালা শুকুর গুজার হয়ে যাই ও আকনা আবার দিয়ে আমাদের কাছে রাখছেন অনেক সময় দিয়ে তো আল্লাহ নিয়ে যান এরকম ঘটনা আছে না অনেকে আল্লাহ কিছু দিয়েছেন কিন্তু ছৌ মেরে নিয়ে গেছেন আমি দেখেছি আমাদের এলাকায় এক লোকে মানে তাদের ব্যবসা বাণিজ্য একটা শহরে ভালো করেছিল এবং আশেপাশে জমি বিক্রি হলে সবার আগে তারা কিনে ফেলত জমি বিক্রি হলেই বেতারা কিনতেছে আমি ছোট কাল থেকে দেখেছি একদম বাচ্চা বয়স থেকে তাদের উত্থান দেখলাম কিন্তু মানুষ কোন আমি তাদের বলতে লাখ ভালোই আছে। যাই হোক কিন্তু বড় হতে হতে আমার জীবনে এই বয়সে আমি দেখতে পেলাম তাদের অনেকগুলো বিক্রি হয়ে গেছে অলমোস্ট শ্বাসের পথে তো এটা নামুল আঁক না যে আল্লাহ যিনি তোমাদের কাছে সম্বতকে রেখে দিয়েছেন নিয়ে যান নাই তোমাকে ধনী বানিয়েছেন আর যে সম্পদ দিয়েছেন এটা তোমার কাছে রাখার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালা যদি রাখার ব্যবস্থা না করেন আল্লাহ মেহরবানি করে যদি হুকুম না থাকে তাহলে যে কোনো সময় কি হবে চলে যেতে পারে যত বুদ্ধি আমার মাথায় থাকুক না কেন ওই যে বলছিলাম না একদিন খোঁধবার মধ্যে এদেশের সবচেয়ে বড় ধ্বনি লক্ষ্মী মিত্তাল গত কয়েক মাস আগে সে পত্রিকায় খবর আসছে সে বলল আমি নিজে বলেছি। যখন তার ৩৩ বিলিয়ন না কত বিলিয়ন বিলিয়ন থেকে কয়েক মাসে রিস্ট্রেশনের কারণে নেমে আসলো তেরো তেরো বিলিয়নে নেমে আসলো তার মানে অলমোস্ট তিন ভাগের দুই ভাগের মতো হারিয়ে গেল এইটা কত কম হয়ে গেল কয়েক মাসে তখন সে শোকে দুঃখে বলল যে আমি এখন বুঝতেছি মানি ইজ এ কার অর্থ হচ্ছে অভিশাপ অভিশাপ ছাড়া কিছু না যদি এখনো ফকির হয় নাই এখনো তারা তারা বিনোদ থাকলে আছে তার কিন্তু এমন তো বহু আছে সকালবেলা আমির বিকালবেলা ফকির এরকম ঘটনা হয়ে গেছে তো আল্লাহ তালা কাছে আমাদের সবসময় যদি কিছু দিয়ে থাকেন গর্ব অহংকার না করে যে আল্লাহ তুমি ফকির বানাইও না নবী করিম সাল্লা তানা চেয়েছেন যে আল্লাহ ইনি আউ দিকা মানে আউকামা তল আলী সাল্লাম ইউতী আমার ইমান হারিয়ে না কাজে আল্লাহ তালা কাছে পানা চাওয়া দরকার আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন যে ও আন্না হু আগনা ও আকনা। তিনি হচ্ছেন সেই জাতে পাক যিনি তোমাদেরকে ধন দিয়েছেন আর ধনকে তোমাদের কাছে আকাশের মধ্যে সবচেয়ে জল করে জলে যে তারাটা ওটার নাম কি ওইটাই ধ্রুবতারা তাই না খুব জ্যোতি যেটার বেশি থাকে এই এটাকে আরবিতে বলে সেয়ারা আরবের অনেক লোকেরা তারার পূজা করতো আর এই তারাকে মনে করতে সবচেয়ে বড় পূজা করতে তারা। তা আল্লাহ বলে দিচ্ছেন হে মুশ্রেকরা শুনো সে আমি তো নিজেই সে আর রব তার মালিক তো আমি তার প্রভু আমি তাকে সৃষ্টি করেছি আমি তো আমাকে বাদ দিয়ে আমার সৃষ্টির ইবাদত করতে চাও কেন আমাকেই ইবাদত করো তারপরে আল্লাহ তালা বলছেন এগুলা যদি না করো করো তাহলে মনে রেখো আগের জাতি যেগুলো ধ্বংস হয়ে গেছে আজ আপ নেমে নেমে তাদের কাহিনী তোমাদেরকে শুনাই ও সমুদ ও কে ধ্বংস করেছিলেন জাতিকে। হ্যাঁ সেই আজ জাতির কথা তোমরা যদি শুনো যাদের উপরে আমি পাঠিয়েছিলাম হজরত ফুদ আলি সাল্লামকে তিনি এসে তাদেরকে দাওয়াত দিলেন তারা শুনল না তারা ওনাকে উপহাস করল ওনাকে আক্রমণ করতে আসলো আল্লাহ পরবর্তী পর্যায়ে আজার নাজির করে সেই কমকে হালাক করে দিলেন ও ফামা আব আর সামুদ জাতির কাছে পাঠিয়েছিলাম হজরত আলাইসালামকে তিনি সেখানে দাওয়াত দিলেন তারা সীমা লঙ্ঘন করলো তারপরে আল্লাহ যখন আজাব দিলেন ফামা এমন আজাব দিলেন একজন কেউ বাকি রাখলো না সবগুলোকে শেষ করে সবগুলো সুনামি আসলে বর্তমানে অনেক মানুষ মারা যায় দুই একটাও তো বাঁচে কিছু দেখেন সাথের সাঁতরে কেমনি বেঁচে গেছে আল্লাহ জানেন তো সেখানে আল্লাহ তালা বলছেন ফামা আবকা কাউকে রাখে নাই সব শেষ করে দিয়েছে এমন আজাদ দিয়েছেন আল্লাহ তাহলে আমি টেলিভিশনে দেখেছি তার চেয়ে বড় আজাদ আল্লাহ ভয় দেখাচ্ছেন আর আগে কমের উপর কি এসেছিল কি সয়লাভ এসেছিল মনে আছে সারা পৃথিবীতে মহাপ্লাবন বন্যা এসে পাহাড় পর্যন্ত ডুবে গিয়েছে ওনার ছেলে পাহাড়ে উঠেন বাঁচার জন্য বাঁচতে পারলো না ইন্নাহুম ইহুম কেন এই যে আজ জাতি জাতি নুহা সালামের কাউম এরা বর্তমান জামানার নবী করিম সালাম জামানা যারা কোরআস আশেপাশে যারা দুশ্মনি করেছে তিনি আল্লাহ বলেছেন তাদের চেয়ে ওরা বেশি শক্তিশালী ছিল আগের জামানার লোকেরা তো আসলে গাই গোটাই শক্তিশালী ছিল বেশি আমাদের আখিরি জামানার থেকে আর এমন ভাবে তারা ঘর বাড়ি বানিয়েছিল দেখেন আগের জমানার লোকেরা অনেক দিক থেকে অনেক শক্তির অধিকারী ছিল পিরামিড যে বানিয়েছে বর্তমানে এত টেকনোলজি আবিষ্কার করে পিরামিড বানাতে পারে কত চেষ্টা করে দেখলো একটা বানিতে পারে কিনা এই যে মামি লাশ ইয়ে করে আপনার এটাকে তারা প্রসেস করেছে কত গবেষণা করে এখন পর্যন্ত তারা সেটা ক্লু আবিষ্কার করতে পারে না যে কিভাবে এই প্রসেস করা যায় তাহলে আগের জাতির লোকদেরকে আমরা বেকুমা হবে না আল্লাহ বলছেন তাদের অনেক শক্তি ছিল তো তোমাদের তুলনায় অনেক শক্তির অধিকারী তারা ছিল কিন্তু এত শক্তি থেকেও আল্লাহ আজাবের সঙ্গে মোকাবিলা করতে পারেনি ওয়াল মো আহওয়া তা আহ আর মানে মাদাইন কমে মাদাইন হচ্ছে যারা যারা অন্যায় একটা গুণা আনছিল যে গুণা পৃথিবীতে আগে ছিল না তারা পুরুষের সঙ্গে পুরুষের করা। এই তারা আবিষ্কার পৃথিবীতে মানুষের কাছে আর কোনো দিন পরিচিত ছিল না প্রথম আবিষ্কার করেছিল কৌবে যেটা ডর্ডনে আজকে মৃত সাগরে পরিণত হয়েছে তারা এইরকম ভাবে কি করেছিল এই গুণা আবিষ্কার করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন করে শেষ করে দিয়েছেন এমন বৃষ্টি তাদেরকে আগুনের অগ্নিকুণ্ডের মতো পাথরের বৃষ্টি তাদের উপরে বর্ষণ হয়ে তাদেরকে ঢেকে ফেলেছিল এত বেশি আজাব আল্লাহ তালা দিয়েছিলেন অস্বীকার করতে চাও বলো দেখি মানুষ যে আল্লাহ এত কিছু দিয়েছেন যে আল্লাহর সঙ্গে বেআবী করলে আল্লাহ তালা এরকম শাস্তি দিতে পারেন এখনো তুমি তোমার আল্লাহর সঙ্গে বেহাদবি করবে ইমান আনবে না তর্ক বিতর্ক করবে সীমা লঙ্ঘন করবে সাবধান হিচ্ছেন আল্লাহ এই যে কথাগুলো আমি বললাম এতক্ষণ আল্লাহ তালা সুরাকে শেষ করতে গিয়ে এখন বলছেন হ্যা দাদির মিনানুদুর হ্যাঁ এই যে তোমাদের কাছে নাদির এসেছে এই নাদির কে নাদ মোহাম্মদ রসুল আল্লাহ নতর্ক সুসংবাদ দানকারী তো নবী করিম সালাম সুসংবাদ দেন কিসের সুসংবাদ দেন যদি আল্লাহর কথা ঠিক মানে তার জন্য পুরস্কার আছে কি জান্ন আর সাবধান কোন বিষয়ে যদি আল্লাহ তালা কথা না মানে কুফরি করে গুনা খাতা করে অন্যায় পথে চলে তাহলে জাহান নামের শাস্তি এই খবর দেওয়ার জন্য ওনাকে আল্লাহ পাঠিয়েছেন হ্যাঁ নবালা হচ্ছে তিনি হচ্ছেন এখন আল্লাহ তালা এখানে বলছেন হা হ্যা দানাদ এই যে তোমাদের কাছে নবী এসেছেন সতর্ক করার জন্য তিনি একজন সতর্ককারী মিনান উলা আগের জামানা যেভাবে নবীরা এসেছিলেন মানুষকে সতর্ক করার জন্য একই নবুতের ওনাকে সেই তরিকায় আমি পাঠিয়েছি এমন অদ্ভুত কিছু না তারা তখন মানতে রাজি না তারা অথচ এসেছিলেন হুদ আলাহ ইসলাম সলে আল ইসাল্লাম নুহ আলাইসাল্লাম লুত আলাহ ইসলাম ইব্রাহিম আলাইলাম মুসা আলাইলাম ঈশা আলাহিসাম সব তারা জানে আর এগুলোকে তারা সবগুলোকে মানে তারা কেউ অস্বীকার করে নাই আবুজাহাল হাব যে ইব্রাহিম আলাহ সালাম নবী ছিলেন আগের নবীদের মতোই তিনি একজন সতর্ককারী হিসেবে তোমাদেরকে সাবধান করতে এসেছেন দিনের দাওয়াত দিতে এসেছেন কাজে ওনার সঙ্গে বেড়াদি না করে কবুল করে ফেল যদি না করো তোমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর কাছে সময় একদিন আসবে। আল্লাহ যেটা কাছে আসার জিনিস কাছে এসে গেছে বেশি দূরে না অনতি বিলম্বে ঘটে যাবে সেটা কোনটা কেয়ামাত কেয়ামতের বেশি বাকি নাই বললে তারা তো মরে গেছে এক চোদ্দশো বছর আগে বাকি নাই কৌ চোদ্দশো বছর কম নাকি মানুষ যখন মরে যায় তার কেয়ামত শুরু হয়ে যায় আল মেয়ামত সোগোরা প্রত্যেকটি মানুষের মৌত যখন হয়ে যায় তার ছোট কেয়ামাত অলরেডি ঘটে গেছে আর বড় কে সব শেষ হয়ে গিয়ে চলে আসবে সেখানে জবাবদিহি হবেই এই আল্লাহ তালা বলেন আজিফাত আজিফা যেটা ঘটার কাছাকাছি আসার কাছাকাছি এসে আসে কেয়ামত ঘটে যাবে তোমরা একদিন এই কেয়ামতের মধ্যে ধরা পড়বে সাবধান হয়ে যাও মিন সেটাকে সরিয়ে দেওয়ার জন্য আল্লাহর আল্লাহ থেকে ক্যামতকে দূরে সরিয়ে দেওয়ার জন্য কেউ নেই আসে। অথবা তোমার কাছে যদি কেমতের কষ্ট চলে আসে কেমতের যদি তুমি যদি কষ্টে পড়ে যাও সে কষ্ট থেকে আল্লাহ সারা তোমাকে উদ্ধার করার আর কেউ নাই হাসলের ময়দানে যে কষ্ট হবে পলসেরাত পার হতে যে কষ্ট আছে। এখন আল্লাহ তালা বলেন এত কিছু আমি ওয়াজ করলাম বুঝালাম তোমাদেরকে আমার নবী কি সুন্দরকে সব বলে দিলেন এখন তোমরা বড় বলো যে কথা আমরা মানি না আল্লাহ বলেন সেগুলো শুনে আচ্ছা এই কথাগুলো শুনে তোমরা আশ্চর্য হয়ে যাও তোমাদের কাছে বিশ্বাস হয় না নাজিল হয়েছে যে আলাই হাত আসার জাহান নামের এই বিরাট জাহান নামকে রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহ তালা কয়জন ফেরস্তাকে দায়িত্ব দিয়েছেন জন। তো এখন আবুজালা আবুলা হাসে ক কনস মোহাম্মদে কয় যত লোক আল্লাহর কুফরি করে ক্যামত দাদা আদম থেকে শুরু করে ক্যামত পর্যন্ত সবগুলো আল্লাহ যাহা নামে ফেলবেন তো এত লোক যাহার নামে যাবে এটা দেখা শোনা করবে মাত্র উনিশজন আর আমাদের এত লোকের লুক আপসার করবে আরে এগুলো কোনো কথা হইলো না কি এগুলোকে হাসাহাসি করে আর খা। হ্যাঁ খাওয়া দাওয়া করে ফুর্তি করে আর চিটকারি করে মস্কাড়ি করে আয়াত নিয়ে তারা মস্কাড়ি করে হাসা হাসি আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন ও তা তোমরা হাসো না ওলা কাঁদো না আল্লাহর কাছে এই ভয়ে যাহার ভয় কাঁদো না ফালিয়া হাকু কালি মানুষে হাসতে চায় বেশি কান্দতে চায় কম এই দিনে দেখবেন এখন উইকেন্ডে গেলে রেডিও শোট শুরু করে টিভি টিভিতে খালি কি বলে এই অনুষ্ঠান বলে কি সবাই হা করে হাসতে থাকে কি বলে প্রোগ্রাম এগুলা কি কমেডি এগুলো আবিষ্কার করে আর হাসে ঘন্টার পর ঘন্টা হাসতেই থাকে আল্লাহ তালা বলেন হাসো কম বেশি কান্দি সামে দুন আর তারা তোমরা গান শুনো গানের চর্চা করো যখন আল্লাহর নবী এবাদত করেন তখন তারা ওনার সামনে গিয়ে আর তবলা তবলা বজায় আর হাততালি দেয় আর গান গায় বেশি করে ডিস্টার্ব করার জন্য অথবা কোন রেভাইতে আসছে যে তার রাত যোগে গানের আসর জমায় অথচ রাত যোগে আল্লাহ তারা কি করতে বলেন এবাদত করতে বলেন ইল্লা কুমিল্লা আল্লাহ সামনে দাঁড়িয়ে ইবাদত কর আর মানুষ রাতের দিনে গানের আসর জমায় আমাদের দেশে এই যে বিভিন্ন এক্সিবিশন হয় হাউজি খেলা হয় না হাউজি বনা কি বলে এটাকে আর কি কি করে তারপরে যাত্রা হয় নাটক হয় থিয়েটার হয় আর কি হয় এগুলো কোন সময় হয় বিধানের বিপরীত কাজ করে কি না আল্লাহ বলে রাত জেগে কিছু ঘুমাই বাকি আর মানুষ ওই সময় যাত্রার আসরে বসে নাচ দেখে গান শুনে ফাহসা কাজকর্মে লিপ্ত থাকে এভাবে মানুষ লঙ্ঘন করছে সাবধান হয়ে যায় এগুলো আর কি করো ফুদুল্লাহ এখন আর শ্রেষ্ঠ না করলে চলবে আল্লাহ করো আর আল্লাহ করো তাহলে এই সমস্ত আল্লাহর ইবাদতের দিকে নিতে চান নো ডাউট আল্লাহর এই মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহর কাছে সুযুদ করা নামাজ হলো সর্বোত্তম ইবাদত আর নামাজের মধ্যে সর্বোত্তম অংশ কোনটা সুযুদ কাজেই আল্লাহর কাছে করো এক নম্বরে এখানে বুঝলাম আমরা যে এখানে সেজার কথা কেন আমরা কেন কেন এখানে সেজ্জা করতে হুকুম আছে সেজার কথা আছে কেউ কেউ আমাকে প্রশ্ন করেন আচ্ছা বলেন তো কোনো জায়গায় সেজ্জা করা লাগে কেন সেই কারণে যে এখানে হুকুম করেছে ফার্স্ট জুদি আবুদু আল্লাহর জন্য সেজ্জা করো এবং এই বাদত করো তরক করা যেন গুণা হবে না যেমন আপনি গাড়িতে বসে শুনতেছেন ক্যাসেট চলতেছে অথবা বিনা উদুতে আসেন এই অবস্থা ঘরে চলতেছে ওযু করে আসে সেজা দেওয়া ওয়াজিব হয়ে গেছে এরকম মনে না করলেও চলবে তবে উজু থাকা অবস্থা করা যায় সে না করাটা বড় নাফর মানে আর সে আল্লাহর কত বড় এবাদত সেটা তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ যে আমরা করার একটু তৌফিক দিলেন আল্লাহ তালা আল্লাহর ইবাদতের জন্য তৌফিক দিলেন এই আমরা আল্লাহ কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি হ্যাঁ আলহামদুলিল্লাহ